সান্ডে সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি ভূত গোয়েন্দা অলৌকিক ইত্যাদি ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক দেব দেবী ঝাঁড়ফুঁক তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাটিরেই এগুলো ব্যবহার করে থাকেন কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয় আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারাও সংস্কারমুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য তারা দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প তারা তারাদাস বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র ব্যারাকপুরে জন্ম ১৯৪৭ সালের পনেরোই অক্টোবর মৃত্যু দু সালের আঠেরোই জুলাই বাবার মতোই করেছেন শিক্ষকতা রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগে ডেপুটি ডিরেক্টর ছিলেন তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ কাজল এবং কাজলের পরের পর্ব তৃতীয় পুরুষ তারানাথ তান্ত্রিক চরিত্রটি তাঁরই সৃষ্টি আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারানাথ তান্ত্রিক এই বইটি থেকে এই গল্পটির সন্ধান আমাদের দিয়েছেন খড়গপুরের শ্রোতা দেবাশিস পাল চৌধুরী আমরা তার কাছে কৃতজ্ঞ প্রধান চরিত্রে তারানাথ তান্ত্রিক ও বিশু ঠাকুর গল্প পাঠে সোমক তারানাথ তান্ত্রিকের ভূমিকায় মীর গল্পের সূত্রধার আমি অগ্নি শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প পূজোর পর অফিস খুলেছে দশ বারো দিন কুড়েমি করার পর কাজে আর মন বসে না সকালে উঠে জোর করে অফিসের জন্য তৈরি হতে হয় এতদিনেও বেশ পোক্ত চাকরিজীবী হতে পারলাম না আমার বিশ্বাস মানুষের জীবনটা প্রধানত অবকাশ যাপনের জন্য। তবে অবসর সময় একটা চাকরি করলে ক্ষতি নেই কিন্তু বর্তমান পৃথিবীর দাবি এত বেশি যে চাকরি প্রধান হয়ে উঠেছে অবকাশটা গৌর অথচ মানব সভ্যতার শ্রেষ্ঠ অবদান যা যেমন সাহিত্য শিল্প ভাস্কর্য সবই তো অবকাশের ফসল একমাত্র বার্নে পেটেন্ট অফিসে কাজ করতে করতে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের আবিষ্কার ছাড়া চাকরি করে আর কে কবে অমর হয়েছে ছুটির পর বাড়ি ফিরে চা খেতে খেতে এইসব উচ্চ মার্গের চিন্তা করছিলাম ক্রমে যখন ধারণা হয়ে এসেছে যে চাকরি না করলে আমিও জগতে অমর কীর্তি রেখে যেতে পারি ঠিক সেই সময় বাইরে থেকে কিশোরীর হাঁক শোনা গেল বেরিয়ে বললাম কি হে ব্যাপার কি এই যে ফিরেছো দেখছি আজ আর তাের আড্ডায় যেতে ইচ্ছা করছে না চলো তারানাথকে বিজয়ের প্রণামটা করে আসি শার্টটা গায়ে চাপিয়ে কিশোরীর সঙ্গে বেরিয়ে পড়লাম তারানাথ রাবড়ি খেতে ভালোবাসে কিন্তু সম্প্রতি তার যা আর্থিক অবস্থা তাতে রাবড়ি খাওয়া চলে না কিশোরী আমি টাকা দিয়ে রাবড়ি কিনে নিলাম আমাদের দেখে তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল বলল বৌ আর ছেলেপিলা ছাড়া এই তোমরাই যা বিজয় করতে এলে এবার এত যে জানাশোনা লোক ছিল তারা গেল কোথায় বলো দেখি রাবড়ি পে তারানাথ খুব খুশি ও তো প্রায় শেরখানে হবে অনেকদিন পর পেট ভরে রাবড়ি খাবো আরে বসো তোমরা চা বলে আসি চা এলো সঙ্গে নারকেল লাড়ু আর বাড়িতে পর দিচ্ছে এমন সময় কিশোরী বলল তারানাথ আজ বছরকার দিনটা একটা গল্প না শুনেই ফিরে যাবো তারানাথ চোখ মেলে হেসে বলল। তোমরা দুটিতে যখন এসেছো গল্প না শুনে ফিরবে না জানি তা কি রকম গল্প চাই আজ আমাদের কোনো বায়না নেই আপনি যা বলবেন কিছুক্ষণ তারানাথ চুপ বোধ মনে মনে গল্পটাটি গুছিয়ে নেবার কাজ চলছে সিগারেটের শেষ টান দিয়ে তারানাথ বলতে শুরু করলো ज लोकल से ट्रेन सुनल घंटा लेट क्या खबर दोकान नहीं कप चा खबर बीड़ी पाइारि करकेतुआछ पहु पुरान एकजोड़ा चोटी मथाय अजत्न लालित झाकड़ा चूल कह लोकटारोजा बसवार भंगी तेजे दृष्टि এক আশ্চর্য ব্যক্তিত্বের ছাপ রয়েছে সাহেবগঞ্জ লোকাল ধরবেন বুঝি আমার দিকে না তাকিয়ে এই লোকটা বলল উম হ্যাঁ তো সে ট্রেন তো শুনলাম দেড় ঘন্টা দেরিতে আসছে হ্যাঁ उत्तर देवर पर लोकटी एस बुद्धिदीप्त चोखेपस्तक देखे बोल गुरे बोल की बुझलें लोकटी सामान्य हेस बोल <laughs> हाथ गुणते हैं ना তোমার গেরুয়া রুদ্রাক্ষের মালা দেখেই বলা যায় যে তুমি কোন পথের ব্যাপারটা গুরুর কৃপা না পেলে চোখে না তুমি বলছি বলে আবার রাগ করছো তো তুমি আমার চেয়ে অনেকটাই ছোট সবই নয় বললাম না আমাকে তুমিই বলবেন আমার বয়স কত বলে মনে হয় भोक <laughs> देख बचर पंचाशेक नाम चलते सामने चैत्र हो बोलें कि जाते आपनर तो एक चुलो पाके देखी पाक যেদিন যাবার হবে এইভাবেই চলে যাব আমি উঠে তার পায়ের ধুলো নিয়ে বললাম আপনি অনেক ভাগ্যে দেখা পেলাম আমাকে আশীর্বাদ করবেন লোকটির সঞ্জন আমি পায়ে হাত দিতে সংকুচিত হয়ে বললেন আরে আরে পায়ে হাত দিচ্ছ কেন আমি সিদ্ধ পুরুষ টুরুষ কিছু নই ভাই নিয়মিত প্রাণায়াম করি তাতেই শরীর তৈরি হয়ে গেছে আর কি জড়ার আক্রমণ কিছুদিন ঠেকিয়ে রাখতে পারবো ইঁটের পাঁচার ওপর লোকটির পাশে জমিয়ে বসলাম একটু একটু করে আলাপ হয়ে গেল জানতে পারলাম তার নাম বিশ্বেশ্বর ভট্টাচার্য লোকে বিশু ঠাকুর বলে ডাকে এককালে মুর্শিদাবাদের কোন গ্রামে বাড়ি ছিল এখন কিছু নেই घूे घूर बेड़ान कटतल आश्रय साधु ग्रामे मानुष्ट्रे आकर्षण चिरकाल देखते कला मूल जाए एक पेट चले जाए जिज्ञासा कर लो एन जापकर বেশি দূর নয় এই কয়েকটা স্টেশন পরেই আমার এক গুরু ভাইয়ের বাড়ি একসঙ্গে দীক্ষা নিয়ে দুজনে কিছুদিন সাধনা করেছিলাম পরে সে অবশ্য বিয়ে থাকরে সংসারী হয় ধানের ব্যবসা করে কিছু টাকাও করেছিল সেটাই তার কাল হলো সেসব দিন নড়ে বসে বললাম কিরকম বিশু ঠাকুর বললেন আমার সেই বন্ধু মানে রামরাম ঘোষাল দিন দশ বারো আগে খুন হয়েছে সে খুন কেন রামরামের কিছু টাকা পয়সা হয়েছিল এ খবর অনেকেই জানত নিজের বসত বাড়ি থেকে একটু দূরে বাঁশ পেছনে রামরাম একখানা ঘর তুলেছিল সেখানে রাত্রি এগিয়ে সাধন ভজন করবার চেষ্টা করতো গৃহী হয়েও এই অভ্যেসটা ছাড়তে পারেনি এই ঘরেনি মাটির মেঝেতে রেখেছিল রামরাম তাকে বললেন জানি না তবে যে করেছে তাকে শাস্তি পেতেই হবে যে কাঠায় মাপ সে কাঠায় শোধ বুঝলে ঠাকুরের গলার স্বরে একটু অবাক হলাম এ শুধু প্রিয় বন্ধুর অক্ষম হাহাকার নয় এই কথার পেছনে দৃঢ় কিন্তু অজ্ঞাত হত্যাকারীর বিরুদ্ধে বিষু ঠাকুর কি বা করতে পারেন তা বুঝলাম না তুমি কোথায় চলেছ হেসে বললাম কোথাও না মানে কোন ঠিক নেই আর কি বাড়িতে ভালো লাগে না তাই ঘুরে ঘুরে বেড়াই আর সাধু সন্ন্যাসী দেখা পেলে তাদের সঙ্গ লাভের চেষ্টা করি এই যেমন এখন ইচ্ছে করছে আপনার সঙ্গে থাকি বিশু ঠাকুর এই প্রথম হাসলেন বললেন আমার সঙ্গে থাকতে চাও বেশ চলো আমার কোনো আপত্তি নেই খাওয়া দাওয়া কিন্তু আমার যা জুটবে তোমারও তাই আবার নাও জুটতে পারে চলবে তো আমার অবেশ আছে আমার সংক্ষিপ্ত উত্তরে বিশু ঠাকুর একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখলেন তারপর বললেন বেশ চলো তাহলে অখ্যাততর একটি স্টেশনে নেমে মাইল ছয় ঘেঁটে ঘোর সন্ধেবেলা রাম রাম ঘোষালের গ্রামে পৌঁছনো গেল शु ठाकुर आगे दू एक बार ए ग्रामे हन हन हेटे ग्रामीण शेष प्रांत बड़ आठ चलाने दठन घिरे गए गए लाग अने घर उठोने तुलसी मंच घरे घरे आलो चाल उद्योग चलते संगे किशुर कलरव शा जाता কিন্তু সব মিলিয়ে বাড়ির পরিবেশে একটা শোকের বিষণ্নতা পরিব্যাপ্ত হয়ে আছে বিশু ঠাকুর আমার হাত ধরে উঠোনে এসে দাঁড়ালেন গৃহস্বামী এগিয়ে এসে অতিথিকে আপ্যায়ন না করলে অতিথির পক্ষে দাঁড়িয়ে থাকাটা বড় অস্বস্তিকর হয়ে পড়ে এ বাড়ির কর্তা এখন কে জানি না কাজেই আমরা চুপ করে দাঁড়িয়েই রইলাম মিনিট দশের পরে উঠোনের একটা ঘর থেকে প্রদীপ হাতে বিশু ঠাকুর দুপা এগিয়ে গিয়ে বললেন আ বৌমা আমি বিশ্বেশ্বর ভট্টাচার্য শুনতে পাচ্ছ রাম থাকতে আমি এসেছিলাম কয়েকবার মহিলাটি এক মুহূর্ত নীরব থাকবার পর চিৎকার করে কেঁদে উঠল তার কান্নার শব্দে চারদিকের ঘর থেকে এতক্ষণে অনেকে বেরিয়ে এলো। বেশ কিছুক্ষণ একটা মিশ্র কোলাহল চলবার পর আমরা দাওয়ায় বসবার আসন পেলাম এক ঘন্টা পরে বিশু ঠাকুর এসেছেন শুনে গ্রামের অনেকে জড় হয়েছে রামরাম ঘোষালের বাড়ি তাল পাতার চাটাইয়ে বিশু ঠাকুর বেশ সোজা হয়ে বসে আছেন রামরামের ছোট ভাই শিবরাম চোখে জল নিয়ে হাত জোর করে ধরা গলায় বলছে ठाकुरशाई क्या करा के करूकू भूल दादा शिवतुल्ल मानुषा करतु टी लोभ छा कत लोकर पावना ड़े दिए कतलो कन्दाय उधार कर सबा जानत विपदे पड़े राम ठाकुर ग खाली हाथे फिर ना पैसा उपार्जन करतु खाटो धुती खेत आत चाहले दादा टाका पैसा सब बेर दुन कर बार दरकार हतना सब ही भाग्य বিশু ঠাকুর জিজ্ঞেস করলেন কি বলছে খুনের পর সকালে খবর দেওয়া হয়েছে পুলিশ এসেছে বিকেলে কি ঝামড়া ভাউন আমার বলে দিয়েছিল পুলিশ পৌঁছনোর আগে যেন মৃতদেহ সৎকার করা হয় সেই দেহ নিয়ে রাত বারোটা অবধি সবাই বসে এদিকে পুলিশের কি হম্বিতম্বি পারলে গ্রামসধ্য লোককে ফাঁসি কাটে তুলে দেয় তারপর পুলিশও চলে সব কিছু মিটে গেল খুনে আর কোথায় ধরা পড়েছে বিশু ঠাকুর বিষণ্নতা মাখানো গলায় বললেন ঠিকই পুলিশের অপদার্থ তা আর কারোর জানতে বাকি নেই খুনিকে তারা ধরতে পারবে বলে আমার বিশ্বাসও হয় না রাম রাম এমন বেঘরে মারা যাবে স্বপ্নেও ভাবিনি খুনের কিনারা কিছু হবে না আমি একটু অবাক হয়ে বিশু ঠাকুরের মুখের দিকে তাকালাম এই কয়েক জোর দিয়ে বলেছেন খুনিরা শাস্তি পাবেই আবার এখন বলছেন হত্যার কিনারা হবে না ব্যাপারটা কি কিন্তু বিশু ঠাকুর সত্যি জানো কেমন হতাশ আর হালছড়া ভঙ্গিতে বসে রয়েছেন আর চোখে মুখে শোকের ছায়া আসলে আসলে বন্ধুর মৃত্যুতে বুড়ো মানুষ হয়তো রেগে গিয়ে ওসব কথা তখন বলেছিলেন সত্যি তো কি করে আর এখন ধরা যাবে হত্যাকারীকে ইতিমধ্যে একজন দীর্ঘ দেহ শ্যামবর্ণ লোক ভিড়ের থেকে একটু আলাদা হয়ে দাওয়ার এক প্রান্তে বসে সবার কথা শুনছিল গ্রাম্য মানুষদের থেকে তার ব্যক্তিত্বকে কিছুটা আলাদা করে বোঝা যায় অন্য সবাই বেশিরভাগই খালি গায়ে এসেছে কেবল এই লোকটির গায়ে হাফ হাতা নীল শাট এসব শহুরে ধাঁচ লোকটা পেলো কোথায় এই ভাবছি এমন সময় লোকটা বলে উঠল খুনের কিনারা হবে না বলছেন হুম ভাবলেও খারাপ লাগে রামজাঠার মতো লোক খুনের শাস্তি না হলে তার আত্মার শান্তি পাবে না কিছুই কি করার নেই সে কথার উত্তর না দিয়ে বিশু ঠাকুর লোকটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তুমি কে লোকটি যেন একটু থতোমতো খেয়ে বলল আগে আমি হরিপদ রামরামের ভাইপো আগে না ওকে ছোটবেলা থেকেই জ্যাঠামশাই বলে ডাকি উনি আমার বাবার বন্ধু ছিলেন গতবার এসে তো তোমাকে দেখেছি বলে মনে হয় না হরিপদ বলল ঠিকই আমি মাঝে প্রায় ১৫ বছর গ্রামে ছিলাম না বাইরে চাকরি করতাম সম্প্রতি বোধ করছে সে বলল আহ শরীরটা ভালো যাচ্ছে না চাকরির ধকলটা পোষালো না শরীর একটু ভালো বোধ করলে হয়তো আবার চলে যাবো বিশু ঠাকুর তাকে আর কোনো প্রশ্ন করলেন না উপস্থিত ব্যক্তিদের মধ্যে একটু মাতব্যর মতো শ্রীদাম ঘোষ তিনি বলে উঠলেন ঠাকুর যখন এসেছেন এদের বাড়িতে একটু সস্তয়ন করে দিয়ে যান অপঘাতটা হলো তো বাড়িটা একটু ঠান্ডা হবে কোন সে হবে কর্তব্য করবো বলেই তো এসেছি আবার ঠাকুরের দিকে তাকিয়ে দেখলাম ভারী অদ্ভুত মানুষ তো সেই সেই দৃঢ় প্রত্যয়ের সুর ফিরে এসেছে গলায় কর্তব্য কি কর্তব্যের কথাওনি বলছেন কিন্তু আমাকে বেশি ভাবতে না দিয়ে বিশু ঠাকুর হঠাৎ দাঁড়িয়ে উঠে বললেন চলো দেখি তোমরা রাম রামে সেই চালাঘরটা কোন দিকে একটু দেখে আসি জায়গাটা গ্রামে যেমন হয় পুরো ভিড়টা আমাদের সঙ্গে চলল বাড়ির পেছনের ঘন ও বন জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছোট্ট সুঁড়ি পথ চলে গিয়েছে সেটা ধরে বেশ কিছুটা যাওয়ার পর মৃত বলরাম ঘোষালের সাধন পিঠে এসে উপস্থিত হলাম সামান্য খানিকটা জায়গা পরিষ্কার করে মজবুত চালাঘর তোলা হয়েছে মাটির সিঁড়ি বেয়ে উঠে প্রথমে সরু দাওয়া তারপর ঘর দরজা খোলা হা হা করছে এখানে কয়েকদিন আগেও একজন রীতিমতো জীবন্ত মানুষ বসে ঈশ্বরের আরাধনা করতো এখনো তার রক্তের দাগ মাটির মেঝেতে লেগে রয়েছে এইসব ভাবতে গিয়ে মনটা উদাস হয়ে গেল হাসি মুখে যে লোকটা দুপুরে ভাত খেয়েছে ভোরে সূর্য প্রণাম করেছে ভবিষ্যতের স্বপ্ন দেখেছে पर दिन सकाले पृथ्वी दूर तो मानुष्ट जीवन नितान अनिश्चित एर ही मध्य कत ईर्षा कत विद्वेष पार्थिव भोग्य वस्तु अधिकार कर रखार प्राणपण प्रचेषा कि सार्थकता एर বিশ্বেশ্বর ভট্টাচার্য আর আমি দাওয়া পেরিয়ে ঘরের মধ্যে ঢুকলাম শ্রীরামের হাতে লণ্ঠন ছিল সেও আমাদের সঙ্গে ঢুকলো ঘরে তার পেছন পেছন শিবরাম বাকিরা ভিড় করে দাঁড়ালো দরজার কাছে গ্রামে এমনিতে জীবন নিস্তরঙ্গ কাজেই সামান্য কিছু ঘটলেও খবর রটে বিদ্যুতের গতিতে ঘোষাল বাড়িতে দুজন সাধু এসেছে ए बारोटे बार जर्धेक ग्राम राम रामे चाला घर सामने एस जमल घर कोणे का छोट जलचौक लाल बनार दिए ढा ठाकुर आसन से माखानो एक पाथर कल्ति रही देवाले दशमिद्यार छा छवि बांधान बजारे जेम कवा जाए छाड़ा समस्त घरे आसबावना घर मेजे खुड़े डाई बोलते खून करूड़े लुको टाक बेर करते हम स्नायपर रीति मत कर थका प्रयोजन ए खुजे पायता बोझाई जा मेझेर विभिन्न अंश खोड़ा ठाकुरे आसन सामने मटर मेझे ते कलो छोप लेगे रक्त शुक्रिया कलो देखा अर्थात गभर रत् तिर रामराम घोषाल राम जख दरजार दिखे पेचन फिर साधन रत छ तक आत पेचन थे आघात कर মাটিতে লেগে থাকা রক্তের দাগের দিকে তাকিয়ে বিশু ঠাকুরের চোখ জলে ভরে এলো ধরা গলায় তিনি বললেন রাম রাম তুই আমাদের চেয়ে অনেক বড় ছেলে আমি তো সংসার ছেড়ে বিভাগে হয়ে বেড়াই তুই তুই গৃহী হয়েও সাধনা ছাড়িস নি অনেক অনেক মহৎ ছেলে তুই তারপর কেমন একটা দৃষ্টিতে ঘরের অন্ধকার একটা কোণের দিকে করে বললেন আমি আমি এসে কাজ সেরেই ফিরব তুই তুই ভাবিস না এমন দৃঢ়তার সঙ্গে বিশু ঠাকুর কথাগুলো বললেন যেন ঘরের ওই শূন্য অন্ধকার কোণে তিনি এক অশরীরী উপস্থিতিকে প্রত্যক্ষ করছেন আমার সমস্ত শরীরে কাঁটা দিল শ্রীরাম আর শিবরামও দেখি কেমন ভাবে তার দিকে তাকাচ্ছে পাগল ভাবছে কিনা কে জানে বিশু ঠাকুর বললেন চলো তারা না বাইরে যাই ঘর থেকে বেরিয়ে আমরা দাওয়ায় বসলাম গ্রামবাসীরা চারদিকে ঘিরে রইল আমি শ্রীরামকে বললাম ঘোষাল মশাইয়ের সাহস ছিল বলতে হবে এমন নির্জন জায়গায় জঙ্গলের মধ্যে রাত্রিরে একা থাকতেন সাধারণ লোক হলে পারত না আগে হ্যাঁ তবে সাধক মানুষ তো কিচ্ছু পরোয়া করতেন না শিবরাম বলল দাদার সঙ্গে কেতু থাকতো দাদার আদরের কুকুরটা কিন্তু দাদার মৃত্যুর পর থেকে ওকে কোথাও দেখতে পাচ্ছি না কোথায় যে গেল কুকুরটা হঠাৎ দেখলাম বিশু ঠাকুর সোজা হয়ে বসেছেন চোখে বুদ্ধি মেশানো খর দৃষ্টি বললেন কেতু কিব দেশি কুকুর আগে বিলিতি কুকুর আর এই গ্রামে কোথা থেকে পাচ্ছি বলুন তবে দেশি কুকুর বলে ওকে কেউ অবহেলা করতে সাহস পেত না এই বিশাল চেহারা কেতুর সিংহের মতো থাবা ভারী গলায় তার গর্জন শুনলে অচেনা লোকে নাড়ি ছেড়ে যেত বাড়ির কাছে কারো আসার উপায় ছিল না বাঘের মতো কুকুর ঠাকুরমশাই দাদার পেছন পেছন সারা দিন দাদা রাত্রিরে এখানে এলে কেতু দরজার কাছে চুপটি করে এসে বসে থাকত হম তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না বলছো না ঠাকুরমশাই দাদা মারা যেতে কোথাও চলে গিয়েছে হয়তো জন্তু জানুয়াররা সব বুঝতে পারে তো বিশু ঠাকুর যেন বিষয়টা ঝেড়ে ফেলার মতো করে শিবরামকে বললেন তা হবে যা কথা। আমরা কিন্তু এখানেই হয়তোটা বুঝলে। শিবরাম অবাক হয়ে বলল এখানে কি করে থাকবেন পাড়া থেকে এতটা দূরে বোনের মধ্যে আমাদের কোনো অসুবিধা হবে না শুধু কিছুটা দুধ দিয়ে যেও আর এক বোঝা শুকনো কাঠ ধুনি জ্বালাবো শিবরাম বলল আমি গিয়েই কাটার দুধ পাঠিয়ে দিচ্ছি যদি বলেন চালডালার নতুন হাড়িও দিচ্ছি বরং দুটো ভাত ফুটিয়ে নিয়ে বিশু ঠাকুর দৃঢ় গলায় বললেন প্রয়োজন হবে না আমি রাত্রিরে দুধ ছাড়া কিছু খাই না ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি ঠাকুর মশাই তবে আজ আমাদের বাড়িতে থাকলেই ভালো করতেন আমার এরকম বাইরে থেকে থেকেই অভ্যেস আর বাড়িতে থাকলে ঘুমোতে পারবো না তাছাড়া ভয় কি এখান থেকে চেঁচিয়ে ডাকলে তো তোমরা শুনতে পাবে তাই না আগে হ্যাঁ তবে ঠিকই আছে কাল আমরা চলে যাব একটা রাত এখানেই কেটে যাবে যার সঙ্গে এত বন্ধুত্ব যাকে নিয়ে সম্পর্ক সেই যখন রইল না তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিশু ঠাকুর বললেন আর মায়া বাড়াবো না ঠাকুরের গলাটা যেন বড়ই অভিনয় অভিনয় ঠেকলো এত দীর্ঘশ্বাস ফেলে হা হুতাস করবার লোক উনি নন কি ব্যাপার বুঝতে না পেরে আমি চুপ করে রইলাম বিশু ঠাকুর আবার বললেন সত্যি মানুষের কি কপাল টাকা পয়সা তো যে খুঁড়ে নিয়ে গেলই গ্রামের কালী মন্দিরটাও আর হল না ভিড়ের মধ্যে সামান্য গুঞ্জন চলছিল হঠাৎ হঠাৎ সেটা থেমে গেল সবাই নতুন কথা শুনে বিশু ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছে শ্রীধন ঘোষ বলল আগে ঠাকুরমশাই এই কালী কথাটা কি বললেন ঠিক তো বুঝতে পারলাম না কেন তোমরা জানো না রামরাম ঠিক করেছিল গ্রামে বিরাট কালী প্রতিষ্ঠা করবে স্বপ্নে আদেশ পেয়েছিল নাকি দেবীর কাছ থেকে এজন্য কিছু সোনা কিনে জমিয়ে রেখেছিল বেচারা যেসব তো হত্যাকারী নিয়ে গেল শিবরাম অবাক হয়ে বলল দাদা সোনা কিনে জমিয়ে রেখেছিল বলেন কি ঠাকুরমশাই কই আমরা তো কিছু জানতাম না জানবে কি করে গোপনে করছিল তো কাজটা মন্দির প্রতিষ্ঠা হলে দেখতেই পেতে গতবার যখন আসি আমাকে এক মুঠো পাকা সোনার গিনি দেখিয়েছিল এই কবছর না জানি আর কত গিনি জমেছিল সবই পরের ভাগে চলে গেল মন্দিরটা হলে তোমাদেরই থাকতো মেঝে খোনার কথা শুনেই বুঝেছি হত্যাকারী আর কিছু রেখে যায়নি ভিড়টা আস্তে আস্তে পাতলা হয়ে এলো এত বড় খবরটা বাড়ি গিয়ে সবাইকে জানাতে হবে তো শিবরামও শেষ পর্যন্ত আমাদের প্রণাম করে উঠে পড়ল। লন্ঠনটা রইল ঠাকুর মশাই তেল ভরা আছে হঠাৎ পেছন থেকে বিশু ঠাকুর ডাকলেন শিবরাম শোনো আগে? দুধটা তুমি নিজে দিয়ে যেও হাতে না আর শিবরাম বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো রামরামের কুকুর কেতুর গায়ের রং কি ছিল বলতে পারবে লাল কি একটু বিস্মিত হয়ে শিবরাম বলল হ্যাঁ আগে না কালো মিশমিশে কালো কেন বলুন তো না এমনি মনে হলো তাই জিজ্ঞেস করলাম না আচ্ছা তুমি তুমি যাও এখন শিবরাম চলে যেতেই চারদিকে নৈশ স্তব্ধতা যেন প্রকট হয়ে উঠল ঝিঁঝি ডাকছে জঙ্গলে বাঁশ বনে অদ্ভুত শব্দ করে বাঁশ দুলছে মাথার ওপরে কেবল একটুখানি খোলা আকাশ দেখা যায় অজস্র নক্ষত্র ফুটেছে কালো রাত্রির পটে আবহাওয়া বেশ সুন্দর গরমও নেই আবার ঠান্ডাও নয় বিশ্বেশ্বর ভট্টাচার্যের গলা শুনতে পেলাম রাত্রির নির্জনতার মধ্যে বেজে উঠেছে আস্তে আস্তে স্পষ্ট উচ্চারণে বলছেন অহন্যহনি ভূতানি মহাভারত । বক বকরূপী ধর্মের সঙ্গে যুধিষ্ঠিরের সংলাপ প্রত্যেক দিনই পৃথিবীতে শত শত মানুষ মরছে কেউ পার্থিব সম্পদ মুচ সঙ্গে নিয়ে তো যেতে পারছে না তবুও যারা বেঁচে আছে তারা ভাবছে তারা বুঝে চিরকালই বেঁচে থাকবে কিন্তু সবাই এই সার কথা বুঝে সন্ন্যাসী হয়ে গেলে জগৎ সংসার কি করে চলবে ঠাকুর ঠাকুরমশাই সবাই সন্ন্যাসী হবে কেন গৃহী কি সৎ হতে পারে না অনাসক্ত হতে পারে না কিসের সম্পত্তি আর ঐশ্বর্য আর ক্ষমতা নিয়ে অহংকার হম জানো তো মা কুরু ধন জন যৌবন গর্ব নিমেষে হরতী কালং সর্বং যদি সম্পদ সংগ্রহ করতে হয় তাহলে অপরের জন্য করো মহাকাল সব এক নিমেষে হরণ করতে পারে বললাম যেমন ঘোষাল মশাই গ্রামের লোকদের ভালো হবে বলে মন্দির প্রতিষ্ঠার জন্য সময় জড়িয়েছিলেন বিশু ঠাকুর এক মুহূর্ত আমার দিকে রহস্যময় চোখে তাকিয়ে রইলেন তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা তারপর চোখ সরিয়ে নিয়ে হালকা গলায় বললেন রাম রামরাম কোনোদিনই মন্দির প্রতিষ্ঠার জন্য দেবীর আদেশ পায়নি তার কোনো শোনাও জমানো ছিল না বিস্মিত হয়ে বললাম তার মানে আপনি যে সবাইকে বললেন নিজের চোখে এক একমুঠো গিনি দেখে গিয়েছেন মিথ্যে কথা বলেছি সে কি কেন সোনা আমার কল্পনা ছাড়া কোথাও ছিল না কাজেই হত্যাকারী নিশ্চয়ই তা পায়নি যা নেই তার আর পাবে কী করে কিন্তু আমার এই কথাটা এখনই গ্রামের মধ্যে প্রচার হয়ে যাবে যে খুন করেছে সে রামরামের পরিচিত লোক তাহলে প্রথমত সে রামরামের লুকোনো টাকার কথা জানতে পারত না দ্বিতীয়ত তাকে দেখেই খুনের রাতে কুকুরটা চেঁচাতো এবং আক্রমণ করত। সম্ভবত একটু আগে এখানে যে ভিড় জমেছিল তার মধ্যেই সে দাঁড়িয়েছিল এখন সেই সোনার কথা শুনে সে মনে করবে এটা এখন ওই ঘরের মেঝেতেই কোথাও মাটির তলায় পোতা রয়েছে সোনার লোভ বড়ো লোভ আমার বিশ্বাস এই ভুল শুধরে নিতে সে আবার এখানে আসবে শুনে বিশেষ ভরসা হলো না বাসবনের ধারে এই চালাঘরে আমরা দুটি প্রাণী রাত্রিরে যদি রামরামের হত্যাকারী আবার আসে তাহলে আমি অন্তত খুব একটা আনন্দ পাব না বললাম কবে আসবে বিশু ঠাকুর হেসে বললেন ভয় নেই আজ আসবে না সে বোকা নয় সে জানে তার হাতে অঢেল সময় রয়েছে আমরা কাল চলে গেলে সে যে কোনো দিনে সে ধীরে সুস্থে কাজ শেষ করে যাবার কথা ভাববে একজন অসতর্ক মানুষকে খুন করা সোজা কিন্তু ধনী জ্বালিয়ে জেগে থাকা দুজন মানুষকে আক্রমণ করা সহজ নয় হ্যাঁ খামকা করবেই বা কেন যখন পরে নিরুপদ্রবে কাজটা সারা যেতে পারে একটু ভেবে বললাম কিন্তু আমরা তো কাল চলে যাচ্ছি তাহলে এই ফাঁদ পেতে লাভ কী খুনি এলেই বা তাকে ধরবে কে আর ধরলেই বা কি প্রমাণ হবে রাত্রিরে এই চালাঘরের কাছে ঘুর করছিল কাজেই সে রামরাম ঘোষালকে মেরেছে এমন যুক্তি কি আদালত শুনবে বিশু ঠাকুর যথার্থ বিস্ময়ের সঙ্গে বললেন আদালত আদালত আসছে কোথার থেকে তাহলে আহ পরে বলবো তুমি তো আমার সঙ্গে আছো দেখতেই তো পাবে চুপ করে বসে আছি একদম চুপ ওদিকে সময় গড়িয়ে যাচ্ছে বিশু ঠাকুর আপন মনে গুনগুন করে একটা শ্যামা সঙ্গীত গাইছেন মায়ের নাম গান করছি ভয় কি দরকার হলে চেঁচিয়ে ডাকবেন কিন্তু কেমন নিশ্চয় তুমি চিন্তা না। শিবরাম চলে গেলে ঠাকুর মশাই আমার দিকে তাকিয়ে বললেন শিবরামকে নিজে এসে দুধ দিয়ে যেতে বলেছিলাম কেন জানো কেন আমরা আশায় গ্রামের একজন নিশ্চয় স্বস্তি বোধ করছে না সে খেতা তো আমরা জানি না তাই সাবধানে থাকাই ভালো সামনে আক্রমণ না করলেও খাবারে বিশ মিশিয়ে দিতে বাধা কোথায় দুধটা শিবরামের নিজের গরু নিশ্চিন্তে খেতে পারো খাবো, খাও শিবরাম তার দাদাকে খুন করেনি কি করে বুঝলেন আমি বুঝতে পারি নিজের পোটলা থেকে একটা পেতলের ঘটি বের করে তাতে অর্ধেক দুধ ঢেলে নিয়ে মাটির ভাঁটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন খাও ঘটিতে একটা চুমুক দিয়ে বিষু ঠাকুর বললেন যে অন্যায় করে মনে তার সব সময় ভয় থাকে এই বুঝি ধরা পড়লাম সবার দিকেই সে সন্দেহের চোখে তাকায় তাই এই সাবধানতাটুকু নিতেই হলো শুধু দুধ খেতে কষ্ট হচ্ছে না লজ্জা পেয়ে বললাম না না আমারই ভুল তুমি ছোকরা লোক তোমার খিদে পেতেই পারে কি খেতে ভালোবাসো তুমি হেসে বললাম আমার এখন কিছু না হলেও চলবে হ্যাঁ তবে একটু আগে মনে পড়ছিল ছোটবেলায় গ্রামের বিড়িঞ্চি ময়লার দোকানের মাখা সন্দেশের কথা মা দুধ মাখা সন্দেশ খেতে দিতেন মাঝে মাঝে কোথায় গেল সে ছোটবেলা মাখা সন্দেশ মানে কাঁচা গোল্লা ভালো মজা তো আজই বিকেলে তোমার সঙ্গে দেখা হওয়ার একটু আগে এখানে একটা মাখা সন্দেশ কিনেছিলাম রাত্রিরে আর কিছু না জুটলে খাবো বলে আর তুমিও কিনা পৃথিবীতে এত থাকতে মাখা সন্দেশই খেতে চাইলে দাঁড়াও বিশু ঠাকুর পোটলার মধ্যে হাত ঢুকিয়ে একটা শাল পাতা ঠোঙা বের করে আমার হাতে দিলেন ঠোঙার ভেতরে অনেকখানি কাঁচা গলাম ঠাকুরের দিকে তাকিয়ে বললাম এটা আপনি বিকেলে কিনেছেন মানে আমার সঙ্গে দেখা হবার আগে হ্যাঁ কেন এই সন্দেশ তো এখনো গরম রয়েছে একটু থতমত খেয়ে বিশু ঠাকুর বললেন ছিল তো কখন হতে পারে নাকি হতে পারে নিশ্চয়ই নইলে হলো কি করে না আমার কথা না বাড়িয়ে খেয়ে ফেলো দেখি তারপর তুমি ঘুমো আমি জেগে থাকবো শুয়ে শুয়ে অনেক রাত্রির অব্দি দেখলাম বাশবনের মাথা দুলছে তারা ভরা আকাশের পটভূমিকায় ঘুম আসার আগে একবার জিজ্ঞাসা করলাম আচ্ছা কেতুল কি হল বলুন দেখি গম্ভীর গলায় বিষু ঠাকুর উত্তর দিলেন কেতুকে হত্যাকারী মেরে ফেলেছে সম্ভবত বিষ মেশানো খাবার দিয়ে চেনা লোক বলে কেতু চেঁচামেচি করেনি হাত থেকে খাবারও নিয়েছে কিন্তু রামরামকে আঘাত করতে দেখলেই সে আক্রমণ করতো কাজেই তাকে আগে সরানো একান্ত দরকার ছিল দেহটা কোথায় গেল তাহলে খুব সম্ভবত শেয়াল নিয়ে গেছে যেসব সাবধানে দরজা দিয়ে না শুলে অনেক সময় ছোটোখাটো শিশুকেও বিছানা থেকে শেয়াল টেনে নিয়ে যায় আবার শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছি ঘুম আসে না ঘুম না হঠাৎ আরেকটা প্রশ্ন মাথায় আসতে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি কেতুর গায়ের রঙের কথা জিজ্ঞেস করলেন কেন এটা আমি কিন্তু বুঝতে পারিনি চটে গিয়ে বিশু ঠাকুর বললেন বেশ করেছি জিজ্ঞেস করেছি কে কেবল প্রশ্ন করে ঘুমও না কেন বাপু কোন ব্যাপারটাই বা আর না বাক্য ব্যয় পাশ ফিরে শুয়ে কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়লাম সারা রাত স্বপ্ন দেখলাম কেতু ল্যাজ নাড়তে নাড়তে বিশু ঠাকুরের হাত থেকে মাখা সন্দেশ খাচ্ছে পরের দিন সকালে আমরা শিবরামের কাছে বিদায় নিয়ে চলে এলাম আমাদের কয়েকটা দিন তার বাড়িতে আতিথ্য গ্রহণের জন্য খুব অনুরোধ করেছিল কিন্তু বিশু ঠাকুর রাজি হলেন না তার নাকি কাজে আজই শিউরি অনা হতে হবে থাকার কোনো উপায় নেই পরে বরঞ্চ কখনো ইত্যাদি ইত্যাদি শিবরাম শ্রীরাম ঘোষ ইত্যাদি অনেকেই গ্রামের শিওনা পর্যন্ত আমাদের এগিয়ে দিয়ে গেল স্টেশনের কাছে একটা নির্জন জায়গা এসে বিশু ঠাকুর দাঁড়িয়ে পড়লেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন তারানাথ এখন আমি যে বলছি খুব মনোযোগ দিয়ে শোনো আমরা শিউড়ি যাচ্ছি না আমরা যেখানেই থাকবো আজকের দিনটা তারপর রাত্রিরে আবার গ্রামে ফিরে যাব অবাক হয়ে বললাম তার মানে মানে এই যে আমরা চলে গিয়েছি মনে করে রামরামের খুনি আজ রাতিরেই আমাদের পেতে আসা ফাদে পা দেবে অত সোনা মাটির তলায় পড়ে আছে জেনে সে শান্তিতে ঘুমোতে পারবে না মানুষের চরিত্র যত দূর বুঝেছি তাতে আমার দৃঢ় বিশ্বাস আর দেরি না করে আজ রাতেই সে আসবে তাকে ধরতে গেলে ওই চালাঘরের পাশে জঙ্গলে আমাদের লুকিয়ে বসে থাকতে হবে কিন্তু এ কাজ কি আমাদের দুজনের দ্বারা সম্ভব খির হাতে তো অস্ত্রও থাকতে পারে তাছাড়া আগে যা বলেছিলাম কাউকে ধরলেও সেই যে খুন করেছে তা প্রমাণ করা যাবে না ধরবার সময় দু একজন সাক্ষীও তো থাকা ভালো সব ব্যবস্থা হয়েছে আমরা রওনা হওয়ার আগে বাড়ির মেয়েরা প্রণাম করতে চাই বলে শিবরাম আমাকে অন্দরমহলে নিয়ে গেল না তখনই শিবরামকে আমি সমস্ত কথা খুলে বলেছি শিবরাম তার দুই জওয়ান ছেলে আর বাড়ির কয়েকজন কৃষক আজ রাত্রি না ঘুমিয়ে তৈরি হয়ে বসে থাকবে আমাদের ডাক শুনলেই তারা দৌড়ে চালা ঘরে এসে হাজির হবে আপাতত দিনের বেলাটা আমরা স্টেশনে কোথাও এরকম একটা খুনো খুনির ব্যাপারে মোটেও আবার ঘটনার শেষটা দেখার জন্য নিদারুন কৌতূহলও ছিল ফলে থেকেই গেলাম ভালো সিদ্ধান্তই নিয়েছিলাম কারণ এর ফলে জীবনের এক অন্যতম আশ্চর্য অভিজ্ঞতা আমার সেদিন লাভ হয়েছিল প্ল্যাটফর্মের শেষ প্রান্তে কয়েক বস্তা পাটের পেছনে বসে আমাদের দিনটা কেটে গেল সন্ধে নামতে বিশু ঠাকুর উঠে গিয়ে স্টেশনের বাইরের মুদিখানা থেকে কিছু চিড়ে আর গুড় কিনে এনে আমাকে দিলেন নাও তোমারা রামরামের বাড়ি হয়ে যাবার কোনো দরকার নেই গ্রামের লোকে দেখে ফেলবে একেবারে সোজা ওই চালা ঘরের পূব দিকে আশেওড়ার ঝোপের পেছনে বসে থাক ভয় নেই আমি সময় মতো পৌঁছে যাব সে কি আপনি আমার সঙ্গে যাবেন না না দুজনে এক সঙ্গে গেলেই লোকের নজরে পড়বার সম্ভাবনা তুমি সোজা পথে গ্রামে ঢুকো না গ্রাম ছাড়িয়ে চলে গিয়ে পেছনের আম দিয়ে চালা ঘরের কাছে যেও তারপর আমার মুখের দিকে তাকিয়ে বললেন তুমি ভয় পাচ্ছ নাকি শোনো বিশ্বাস্বর ভট যাকে বলেছে ভয় নেই তার সত্যি কোনো ভয় নেই যাও লোকটার করি ব্যক্তিত্ব আছে আমি একলা যেতে রাজি হয়ে গেলাম অন্ধকারে অচেনা পথে ছ মাইল হাঁটতে সময় লাগে রাম রাম ঘোষালের চালা দিকে घन झोपर पेनेसल पल्लिग्रामे रूरे कंकीन होमे से बंध हो गश झाड़े मटिर ओपर पड़े थका शुक्नो बाश पता दिए মাঝে মাঝে খস করে কি যেন যাতায়াত করছে ছাড়া আর কোথাও কোন শব্দ নেই চুপ করে বসে আছি কিন্তু কিচ্ছু না করেই বা কতক্ষণ বসে থাকা যায় রাত কত হলো কে জানে আর পিসু ঠাকুরই বা আসছেন না কেন আমাকে এরকম বিপদের মুখে ঠেলে দিয়ে তার কি এত দেরি করা উচিত হচ্ছে মশাও কামড়াচ্ছে বেশ কিন্তু পাচে শব্দ হয় সেই ভয় চাপড় দিয়ে মশা মারতে পারছি না হাত নেড়ে নেড়ে দাঁড়াচ্ছি সঙ্গে নিজের ওপর বেশ রাগও হচ্ছে जीवने अनेक किचू करा हत्या रेलखोपे भयार कमड़े अतिष्ठे झोपर आड़ाले बस नहीं अंत बहुक्षण कटे जा खूब भय करते लगल बेपार्की স্টেশন থেকে ছ মাইল পথ হেঁটে আসতে যতক্ষণ লাগুক তাতে এত দেরি তো হতে পারে না পিছু ঠাকুরের কি হলো আমার কাছে করি না থাকলেও আন্দাজ করতে পারছি রাত অনেক হয়েছে একা এইভাবে বসে থাকা বিপজ্জনকও বটে উঠে শিবরামের বাড়ির দিকে চলে যাব কি কিন্তু ধরা যাক আমিও উঠলাম আর ওদিক থেকে রামরাম ঘোষালের হত্যাকারী এসে হাজির হলো সেটাই বা কি এমন সুখকর ব্যাপার হবে তার চেয়ে চুপ করে বরং এভাবে বসে থাকাটাই ভালো যদি বিশু ঠাকুর না আসেন অথচ রামরামের হত্যাকারী এসে উপস্থিত হয় তাহলে সে সমস্তটা ঘরের মেঝে থেকে উঠোন অব্দি ঘুড়ে ফেললেও আমি চেঁচাবো না তখনও জানি না আমার জীবনের এক আশ্চর্য অভিজ্ঞতার কাছে এসে গিয়েছে। নাকের মুহূর্তে একটা মশা ঢুকে পড়ায় হাঁচিয়ে এসেছিল প্রাণপনে হাত মুঠো করে চুল শক্ত করে সজরে হেঁচে ফেলবার ইচ্ছে দমন করবার চেষ্টা করছি এমন সময় আমি যেখানে বসে আছি তার উল্টো দিক দিয়ে অর্থাৎ বাঁশ বাগানের পাশের জঙ্গল ঠেলে সন্তর্পণে কার আসবার আওয়াজ পেলাম হাজি আপনি বন্ধ হয়ে গেল বিশু ঠাকুর এলেন কি কিন্তু তিনি এলে আমি যে পথে এসেছি সেই পথে মাঠের মধ্যে দিয়ে ঘুরে আসবেন নয়তো শিবরামের বাড়ি থেকে সুঁড়ি পথটা ধরে আসবেন কিন্তু ও রাস্তায় নয় ওটা তো গ্রামের ভেতর থেকে আসবার রাস্তা রামরাম রাম ঘোষালের চালা অন্ধকারের স্তূপের মতো দাঁড়িয়ে রয়েছে জঙ্গল ভেদ করে তার পাশে ফুটে উঠল একটা ছায়া মূর্তি বেশ লম্বা মতো হাতে সম্ভবত একখানা সাবল লোকটা সন্দিগ্ধভাবে আমি যেভাবে যেখানে বসে আছি তাতে আমাকে দেখতে পাওয়া সম্ভব নয় কিন্তু প্রচন্ড ঝুকির কাজে প্রবৃত্ত হলে মানুষের স্নায়ু এক ধরনের বিশেষ সংবেদনশীলতা লাভ করে তাই দিয়ে লোকটা হয়তো অনুভব করেছে আজ রাতে এ জায়গা তার পক্ষে নিরাপদ নয় তত ততক্ষণে আমি কিন্তু লোকটাকে চিনে ফেলেছি হরিপদ কি নৃশংসতা মানুষ টাকার লোভে করতে পারে বাবার বন্ধুকে হত্যা করতে তার হাত কাঁপেনি আবার আজ এসেছে সোনার লোভে हरिपदर मनोबल बोधय भेगे पड़ल समय झोपे मध्य आवाज सुने चमके तक अबा गुकर मध्य विस्मार आतंके ढे खेले उठल कख আমার ঠিক গা ঘেসে এসে দাঁড়িয়েছে একটা বাঘের মতো কালো কুকুর তার শব্দ স্পষ্ট শুনতে এক দৃষ্টে সে ঝোপের ভাঁক দিয়ে হরিপথের দিকে তাকিয়ে রয়েছে হরিপথ বোধ কিছু শুনতে পেয়েছিল সে ফিরে দাঁড়িয়েছে लिया हरिपदर सामने खोला उठने पड़ल एक पार्शे तक महात तीव्र आत्नान उठल हरिपदी আমি এমা রক্ত জমানো লোহার রাখত না থাবায় এসে লাগতে কুকুরটা আর একবার তীব্র গর্জন করে হরিপদর ওপর লাফিয়ে পড়ল দিকে কাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে বেশ অনেকগুলো মানুষের কণ্ঠ কি এলেন বিশু ঠাকুর আমি ততক্ষণে উত্তেজনায় আড়াল এসেছি। কেন যেন বুঝতে পেরে গিয়েছি হরিপতকে আর ভয় করবার কোনো কারণ নেই শিবরামের গলা শোনা যাচ্ছে ভয় নেই ঠাকুর মশাই এই যে আমরা এসে গেছি সবাই चले गुकर ओपर शरिध् चपिए दिए गलत बसा सूझ खुँचे कूकुर झरझर कर रक्त पड़े से আমার পাশে লোকজন নিয়ে পৌঁছে গিয়েছে শিবরাম গ্রামের আরো লোকজন ছুটে আসছে তাদেরও গলার শব্দ শুনতে পাচ্ছি কুকুরটার দিকে একবার তাকিয়েই শিবরাম চিৎকার করে উঠল কেতু তুই তুই কোথা থেকে এলি কেতু ততক্ষণে হরিপদর টুটি কামড়ে ধরেছে হরিপদর দু হাত অবসরে পড়েছে দুদিকে দূর করে দেবার চেষ্টা করছে শ্রী ঘোষ সহ গ্রামের আরও অনেকে এসে পড়ে বিস্ফারিত চোখে উঠনের ভয়াবহ দৃশ্যের দিকে তাকিয়ে আছে শিবরাম বলল কিন্তু লোকটাকে শিবরামের কৃষাণেরা লাঠি উঁচিয়ে তারা করে গেল কেতু সরে গিয়ে মুখ তুলে তাকালো একবার তার কস বে গড়াচ্ছে তাজা রক্ত तर एकफे केतु बाशे झोपे पड़े मिलिए गल शुकनो बाश पता पायर शब्द दूर मिलिए जाषण धराधरी हरिपदर देह रामराम घोषाले चला घर दावाईने रख लो तक से देहर प्राण नहीं शिवराम बोल তিনি তো আপনার সঙ্গেই ছিলেন আপনার সঙ্গেই থাকবার কথা আপনি জানেন না কিন্তু কে তো এলো দেখে। থেকে উত্তরটা পেলাম বিশু ঠাকুরের সঙ্গে দেখা হবার পর তিনি পরম প্রশান্ত মুখে প্ল্যাটফর্মের চায়ের দোকানে বসে গরম চা খাচ্ছিলেন আমাকে দেখে বললেন এই যে তারা না এসো চা খাবে আমার কালকে যাওয়া হলো না বুঝলে তুমি চলে যাবার পর বললে বিশ্বাস করবে না ঘুমিয়ে পড়েছিল এক ঘুমে রাত খাবা জেগে দেখি ভোর হয়ে এসেছে ভাবলাম আর এতটা পথ হেঁটে কি হবে তুমি নিশ্চয়ই এসে পড়বে সকালে কি হলো বলো রাত্রিরে খামকা জাগতে হলো তো নিতান্ত গা জালা করা সত্ত্বেও সমস্ত ঘটনা তাকে বললাম তার বিশেষ কোনো ভাব পরিবর্তন হলো বলে তো মনে হলো না চায়ে শেষ চুমুক দিয়ে পেয়ালা নামিয়ে রাখতে রাখতে বললেন চা সব দি হরিপদর এই কাজ নরাধ ঠিক শাস্তি পেয়েছে আপনি বলেছিলেন কেতু মারা গেছে ভুল বলেছিলাম বেঁচে আছে তো দেখাই জাগে ট্রেনের প্রথম ঘন্টা টিকিট যাও। একটু চুপ করে থেকে বললাম আমি আপনার সঙ্গে যাব যাবো না কোথায় যাবে তবে কলকাতার দিকে যাব? কাজ আছে বিশু ঠাকুর হেসে বললেন বেশ তাই যেও? আমাকে ট্রেনে তুলে দাও অন্তত তোমার গাড়ি তো দেরি আছে আমার বুকের ভেতরটা হিম হয়ে এলো বললাম একই আপনার পায়ে কি হয়েছে দেখিনি? পট্টির দিকে তর সেই আর্তনাদ ছুঁড়ে মারা কেতুর ডান পায়ের রক্তের ধারা मुख बाड़िए विशु ठाकुर हासि हासि मुखे हमारे तक से कखोता देखनी ছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প রচনা তারা দাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিকের চরিত্রে মীর গল্প পাঠে ও শ্রীদাম ঘোষের ভূমিকায় সমক। বিশু ঠাকুরের চরিত্রে দ্বীপ শিবরামের ভূমিকায় অত্রি। কিশোরীর চরিত্রে অমর্ত রামরাম ঘোষালের স্ত্রী অয়ন্তিকা হরি পদ জনৈক ব্যক্তি এবং গল্পের সূত্রধার আমি অগ্নি শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সৌম এবং শুভ পর্ব পরিচালনায় সোমক এবং গধূলি বিশেষ সহযোগিতায় আমি অগ্নি মির্চি নাইনটি এইট এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখকে স্ত্রী মিত্রা বন্দ্যোপাধ্যায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হলো তারা দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স